সম্মান দর্শক বৃন্দ আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এবং নিজেকে মুসলিম বলে ঘোষণা করে ইসলাম যে কত বড় একটি নামত সেই নামতের আলোচনা আমরা আমাদের বিভিন্ন দাড়ির কাছ থেকে আমরা শুনে থাকি আমরা গত পর্বে সোনাম একজন দাড়ি তার নাম আমরা জানি তিনি হচ্ছেন শেখ আকরাম উজ্জামান তার কাছ থেকে আমরা শুনেছিলাম আমাদের দেশে বা বিভিন্ন দেশে মুসলিম সমাজে যে অনাচার সৃষ্টি হয়েছে এবং মেয়েদের যে বেশভূষার কারণ অনেক সময় তারা বিবাহপূর্ণ সম্পর্কের কারণে দিন থেকে বেরিয়ে যাচ্ছে বা তাদের সাথে অন্যদের অমুসলিমদের সম্পর্ক তৈরি হচ্ছে আজ মুসলিম সমাজের মেয়েরা অতিক্রম করছে কিভাবে স্বাভাবিক হয়ে গেছে আমরা তার কাছ থেকে বাকি আসবে আলোচনা শুনি জি জি আলহামদুলিল্লাহ এই বিষয়ে নানান ধরনের দিক আছে আলোচনার আল্লাহ তো যেটা আমাদেরকে স্মরণ করিয়েছেন সেটা হলো মুসলিম মহিলাদেরকে তিনি বাড়িতে অবস্থান করতে বলছেন এবং জাহিলি যুগের মতো প্রদর্শনী করতে নিষেধ করছেন দেহ প্রদর্শনী বেশভূষার প্রদর্শনী এগুলো নিষেধ করে দিয়েছে আসলে এই জাহিলি তুল উলা বলা হলো কেন যে ইসলাম তাদেরকে কিছু দিয়েছে ছেডের দিকে স্মরণ করে মহিলারা জাহিলি যুগে ছিল অত্যন্ত মানে দুরাবস্থায় মহিলাদেরকে মানুষই মনে করা হতো না তাদের মানুষের মর্যাদা দেওয়া হতো না তাদের কোনো অধিকার ছিল না তারা নিকৃষ্ট এমন কি পশুর মূল্য তাদেরকে দেওয়া হতো না পশু পাখির মূল্য তাদেরকে দেওয়া হতো না তাদেরকে জন্মক্ষণে জ্যান্ত প্রথিত করা হতো তাখছে ওয়দাবুসের আহাদম বেলুন কাজিম যখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হতো বলা হচ্ছে তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো মেয়েদেরকে এভাবেই মেয়েদের আগমনকে সুসংবাদের বিষয় হিসেবে ইসলাম মানে ঘোষণা করেছে তখন তারা কি করত তাদের ঢুকে যাবে লজ্জায় এত অন্যায় করে ফেলে সব এটা হলো মহিলাদের অবস্থা এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদেরকে জাহিরিয়ার থেকে উদ্ধার করা হয়েছে এই সম্মান তোমাদের জন্য রয়েছে যদি আজকে মহিলাদেরকে অভিশাপ মনে করা শুরু হয়ে গেছে যৌতুক এটা তো আজাব এসে গেছে তারপরে তো এসিড মারা হচ্ছে তারপরে তাদেরকে অপহরণ করা হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে আর এখানে আইন করলে হবে আইন করে ইসলামী চিকিৎসা লাগবে ইসলামী চিকিৎসা ইসলাম যেভাবে তাদের নির্যাতন বন্ধ করেছে ওই একই পথ অবলম্বন করতে হবে এটা তো হইতে পারে না যে আমি আগুন ধরিয়ে দিয়েছি মমে আর বলবো এই মম না এটা হয় নাকি প্রদর্শনী করব আল্লাহ রসুল বলছেন কিভাবে পোশাকে সংমিশ্রণ পুরুষদের থেকে তাদের সম্পূর্ণ সংমিশ্রণ মুক্ত থাকতে হবে এটি হল তা কি তারা এইভাবে খোলামেলা হয়ে পুরুষের সামনে আসবে আল্লাহ রসুল তো বলছেন ইমানের সাথে শর্ত জড়িত বিষয় কোনো নির্জন নির্জন হতে পারবে না যদি তার ইমান থাকে ইমান মাসে নির্জনও হবে মিশ্রণ হবে হয় ইমান নাহলে বাদ দিতে হবে এগুলো তার মধ্যে একদল আল্লাহ আর মানে এমন মহিলা যারা আসবে এদের মধ্যে এক গ্রুপ হলো মহিলা তারা কাপড় পরে উলঙ্গ হবে কাপড় পরে উলঙ্গ ঠিক এই অবস্থাটা এসে গেছে আজকে কাপড় পরেও না পরার মতো নজর পাতলা কাপড় টাইট পোশাক পরতেছে তারপরে পুরুষদের মতো পোশাক পরে পুরুষদের আকর্ষণ এবং এর ভিতরে যে একটা কি বলে ব্যাড এফেক্ট আছে এই জন্যই তো আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন লানাত হলো মহিলাদের জন্য যারা পুরুষদের সাদৃশ্যতা পোষণ করে মহিলা হয়ে পুরুষদের সাদৃশ্যতা ওই পুরুষদের প্রতি মহিলার সাদৃশ্যতা বেশ ভূষায়িত অথচ পুরুষদেরকে টাকা উপরে করতে পারছে মেয়েরা যতবারে ঝুলাই দিবে ঝুলাই দেবে আধা হাত ঝুলাই দেবে দরকার হলে আরো আধা উঠেছে এ হলো অবস্থা তারপরে যেন একটা প্রতিযোগিতা এই বেশভূষা সবকিছু মিলিয়ে তাদের উপরে ওই আজাবি নেমে এসেছে যেটা আল্লাহ বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের গায়ে চাদর দিয়ে শরীর আবৃত করে জেলবাপ দিয়ে তাদের শরীর আবৃত করে ঢাকে তাহলে কাজ না এটাই হলো সবচেয়ে নিকটতম পন্থা তাদেরকে সেনার তারা যে আসলেই সম্ভ্রান্ত তারা যে পরিচয় আল্লাহ বলে দিচ্ছেন যিনি আল্লাহ সৃষ্টি করেছেন উনি বলতেছেন সম্মান কিসে আছে মানে আল্লাহর সংক্ষিপ্ত কথা পর্দা করো কষ্ট প্রাপ্ত হবে না তাহলে এর বিপরীতটা পর্দা না করো কষ্টের জন্য রেডি হচ্ছে ধর্ষণের জন্য রেডি হও এর জন্য রেডি হও তারপরে আসবে তারপরে আমাদের সমাজে আরেকটা জাহিলিয়া সেটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা কি ভালোবাসার অজুহাতে ভালোবাসার অজুহাতে আল্লাহর কসম এটা এই ভালোবাসাগুলো হলো না ভালোবাসা সেটা কি বলছেন নর নারী তারা পরস্পর পরস্পরের বন্ধু তো বন্ধু সে বাড়ির ভিতরে থেকে বন্ধু সে বাড়িতে যতক্ষণ পর্যন্ত অবস্থানে আসে ততক্ষণ সে বন্ধু হ্যাঁ অন্য না দেখে বন্ধু আমরা বন্ধু আল্লাহর সূত্রে বন্ধু আল্লাহর ওয়স্তে বন্ধু আল্লাহ রসুল বলছেন মানে হাবাহক হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর স্বার্থে কাউকে ভালোবাসে আল্লাহর স্বার্থে কাউকে ভালোবাসা ত্যাগ করে আল্লাহর স্বার্থে স্বার্থে এই পূর্ণ হলো এবং একজনকে ভালোবাসবে শুধু এই জন্যই যে আল্লাহর সে বান্দা আল্লাহর সে বিধানের কিন্তু এগুলো। আর এইগুলো আমাদের ভালোবাসা কিসের উপরে আমাদের ভালোবাসা ভোগ বিলাসের উপর আল্লাহ আসো মজা করি ফুটি করি অপবিত্র ভালোবাসা কখনো যোগ্য নয় এই ভালোবাসা কখনো এটা মানার যোগ্য নয় আসলে এটাই হচ্ছে এখন বর্তমান সমাজের সবচেয়ে বড় একটা বেদনায় বিষয় যা থেকে বাঁচার জন্য অনেক আইন করছে কিন্তু আইনও কোনো কাজে আসছে পর্দা হচ্ছে আবরণ ফি রসুল যে তার মানে আমার আমার মেয়ের সাথে যেকোনো ছেলে চুল আসবে এটা বয়ফ্রেন্ড হিসেবে এটা কিভাবে আপনার তো জান্নাত শেষ শেষ যে কেউ রাস্তা থেকে আপনার মেয়ের সাথে চলে আসবে আর আপনিও মেয়ে নিচ্ছেন অভিভাবকের কলঙ্ক আপনি যখন এত উদার আপনার মেয়েটা যখন উদা হয়ে চলে যায় আর আসে না তখন আপনি কাঁদেন কেন এখানে উদারত দেখান এখন তো পারেন না আপনি তার জন্য দরজা খুলে দিয়েছেন ও তো যাবেই অন্যায়ের পথ খুলে দিয়েছেন অন্যায়ের পথ আপনি দেখিয়ে দিয়েছেন অত যাবে অপকর্ম করবে আবার বাধা দিচ্ছেন এটা তো হইতে না এতে করে শুধু আপনি নিজের মেয়েকে নিজের বোনকে নিজের কন্যাকেই এভাবে অপবিত্র করছেন না সমাজকে মানুষ পরিবারকে এভাবে বিপদে ঠেলছেন এবং সমাজ অপবিত্র হচ্ছে আল্লাহ রসুসলাম তো বলে গেছেন যে নারী কেন্দ্রিক যে ফেত না এটা মারাত্মক অনেক বড় ক্ষতিকর আল্লাহ আমার মৃত্যুর পর আমার জন্য এখন আপনি নবীর উন্মতের ভিতরে ফিতনা ফাসাদ আপনি কি ব্যাপক করতে চান এটা তো ঠিক হবে না অবশ্যই অভিভাবকের ভূমিকা পালন করতে হবে তাদেরকে বন্ধ করতে হবে তাদেরকে অবশ্যই এই এই বলন এটা অত্যন্ত কলঙ্কের বিষয় আমি মেয়েকে ছেড়ে দিচ্ছি আমি আমার বোন কে ছেড়ে দিচ্ছি আমি আমার স্ত্রীকে ছেড়ে দিচ্ছি যাই তাই হিসাবে কখন আসে কখন যায় কোনো হিসাবে নিচ্ছি না একটু বিরতি যাচ্ছি বিরতির কাছে আবার আসবো সময়ের দর্শক বিন্দু আমাদেরকে এখন একটি বিরতি নিতে হচ্ছে বিরতি হলে আবার আমরা মতামের কাছ থেকে তার কথাগুলি শুনবো এবং তার থেকে আমরা হেদায়তের আলো ইনশাল্লাহ দেখতে পাবো ততক্ষণ আমাদের সাথে থাকুন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 আব্দুর রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছেন আল্লাহ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 आलिम संसर्गे बुधवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल्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 जानून बिशेश के महान आल्लाकुम वरह वर्शक बिंदु पर फिर नुत आलोचना कर সেটা আলোচনা করি ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর বা আপনার জীবনের বাকি কিছু আলোচনা আমাদের বাকি আছে আমরা শুনবো ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা তো ইসলামের বিধান শুনলাম পর্দা সম্পর্কে মুসলিম নারীদেরকে কিভাবে থাকতে হবে সেই সম্পর্কে তারপরে তাদের দেহের প্রদর্শনী করা যাবে না যাতে করে পুরুষের দৃষ্টি গচরিত হয় তাদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে এবং পুরুষদের কোনো পোশাক পরে তারা বের হবে না যাতে করে তারা আকৃষ্ট হয় এগুলো অভিভাবকদেরকে খোঁজখবর নিতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন দায়ুষ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এবং দায়ুষ বলা হয় তার পরিবারে আশ্রয় দেয় নেই তার আপনার তো জানা তো শেষ শেষ ঠিক বলেছে যে কেউ রাস্তা থেকে আপনার মেয়ের সাথে চলে আসবে আর মেনে নিচ্ছেন না এটা তো আসলে অভিভাবকের কলঙ্ক উদার মেয়েটা কেন এখানে উদারও তো দেখান এখন তো পারেন না আপনি তার জন্য দরজা খুলে দিয়েছেন ও তো যাবেই অন্যায় পথ খুলে দিয়েছেন অন্যের পথ আপনি দেখেই দিয়েছেন ও তো যাবে অপকর্ম তো করবেই আবার বাধা দিচ্ছেন এটা তো হইতে পারে না এতে করে শুধু আপনি নিজের মেয়েকে নিজের বোনকে নিজের কন্যাকেই এভাবে অপবিত্র করছেন না সমাজকে মানুষ পরিবারকে পরিবারকেও এভাবে বিপদে ঠেলছেন এবং সমাজ অপবিত্র হচ্ছে আল্লাহ রসুল সদ তো বলে গেছেন যে নারী কেন্দ্রিক যে ফেত না এটা মারাত্মক অনেক বড় ক্ষতিকরক আল্লাহ রসুল সাহায্য স্বনাম বলছে আমার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 এই কখন আসে কখন যায় কোনো হিসাবে না আল্লাহ রসুল বলছেন যে শয়তান সবসময় দুইজনের সাথে থাকে আপনার মেয়ে যখন তার বন্ধুর সাথে ঘুরতেছে শয়তানের নিয়ম হলো তাদের অবশ্যই তাদেরকে না যখনই আপনি আপনার মেয়ের সাথে আপনার বনের সাথে একজনকে দেখতেছেন নির্ঘাত ধরে নেবেন যে ইবলিস এদের সাথে আছে কোনো ধরনের অন্যায় অপকর্ম করিয়ে ফেলতে পারে এবং আমরা যে প্রত্যেকে তার সীমা যেন লঙ্ঘন না করে প্রত্যেকে তার সীমাটা মেনে সবকিছু করতে পারে একটা মেয়ে কাজও করতে পারে পর্দা পুশিদায় থেকে করতে পারে আর যদি আমার আল্লা ভিতি এগুলো যদি আমাদের সমাজের মানে সৌন্দর্য হয় সমাজের যদি হয় তাহলে এই সমাজের নারীরা এত পর্দা মেনটেন করে তাদের স্বাভাবিক কাজকাম করতে পারবে আল্লাহ রসুলের যুগে করেছে অনেক আল্লাহ রসুলের মহিলা সাহেবিরা যুদ্ধে গেছে তারা যদি পরিবেশ নষ্ট করে ফেলি আমরা যদি আল্লাহ বরার অবাধ্যতা ছড়িয়ে দেয় এবং আমরা বিভিন্ন ধরনের পাপ অপরাধ ব্যাপক করতে থাকি তাহলে এই সমাজে তো আমরা অবশ্যই মেয়েদেরকে নিরাপদ মনে করতে পারে আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি এই বিষয়টা ইন্ডিয়াতে কিছুদিন আগে ব্যাপক ধর্ষণের ঘটনা মানে প্রচার হয়তো এবং সবাই আমরা জানি তা তারা গবেষণা করে দেখলে এত ধর্ষণ বেড়ে গেল কেন একটাই কারণ বের করে এনেছে যে মেয়েদের অশালীন পোশাক এই অশালীন পোশাক মানে আবেদন মূলক তারা বেধর্মী তারাই চিহ্নিত করেছে অতএব মেয়েদের যদি বাঁচতে হয় এই সমস্ত অবস্থা থেকে ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে তাহলে তারা শালীন পোশাক পরে আসবে এটা যে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা সেটাই বলবো পৃষ্ঠিভির যে দর্শন মুসলিম ঐক্য মুসলিম সমাজের ঐক্য এই ঐক্যের বিষয়টা যেন আমরা উপলব্ধি করতে পারি আমরা ছোটখাটো বিভক্তি আমার বিভেদ ছোট খাটো মুসলিম সমাজের এটাই হবে গুণ তারা পরস্পর পরস্পরের জন্য এক বডি ভিন্ন অঙ্গ মনে করাই যাবে আমার হাতটা আমার বডি আমার মুসলিম ভাই আমার বডি জি তার কল্যাণে আমিও খুশি হবো তার কর্তৃপক্ষ কে অন্তর থেকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় তারা আছে একদম সময় শেষে আর সময় দিতে পারছেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন আমরাও দোয়া করি আল্লাহ যেন পৃষ্ঠী কে আমাদের জন্য রাখে সবসময়ের জন্য আমরা যেন কথা বলতে পারি এবং ভালো কথা বলার জন্য আমাদের ফিস টিভি থেকে আমরা সবসময় ভালো কথা শুনতে পারি এবং যারা শুনে তাদের হেদায়াত নিতে পারি ঠিকানা ঠিকানা হয়ে যে আল্লাহ তো মোতারাম আপনার থেকে বিদায় নিচ্ছি সময় দর্শকবৃন্দ আমরা আপনার কাছ থেকে আমরা যে হেদায়তের বক্তব্যগুলি শুনেছি হেদায়তমূলক সেগুলি আমরা যেন আমাদের আমলে নেই এবং আমরা যেন ফিস টিভিকে ভালোবাসি ফিস টিভির অনুষ্ঠানকে ভালোবাসি এবং আল্লাহ তাল্লাহকে ভালোবাসি তা তো আমরা করতেই হবে এবং সেই জন্য পরস্পর প্রতি যেন আমাদের ভালোবাসা তৈরি আল্লাহ এসে দেওয়া করবো সালামুক মরহামি দয়া করিয়ান পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লিম অলিন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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीज टी बांगल्